আইসা রাজিয়ালতে বর্ণিত তিনি বলেন আমরা জিলহাজ মাসের চাঁদ দেখার সময় নিকটবর্তী হলে বেরিয়ে পড়লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে উমরার ইহরাম বাঁধতে চায় সে তা করতে পারে কারণ আমি সাথে কুরবানির পশু না আনলে উমরার ইহরামই বাঁধতাম তারপর কেউ উমরার ইহরাম বাঁধলেন আর কেউ হাজের ইহরাম বাতেন। আমি ছিলাম উমরার ইহরামকারীদের মধ্যে আরাফার দিনে আমি দ্রুতবতী ছিলাম আমি নবী সাল্লাহ আলিয়া নিকট আমার অসুবিধার কথা বললাম তিনি বললেন তোমার উমরা ছেড়ে দাও তোমার মাথার বেনি খুলে চুল আজড়াও আর হাজের ইহরাম বাঁধ আমি তাই করলাম হাসবা নামক স্থানে অবস্থানের রাতে নাবি সাল্লা সাল্লাম আমার সাথে আমার ভাই আবদুর রহমান ইবনু আবু বকর রাজেলাহকে পাঠালেন আমি তানিমের দিকে বের হলাম সেখানে পূর্বের উমরার পরিবর্তে ইসাম বাঁধলাম ইসাম রহমতুল্লা আলহি বলেন এসব কারণে কোনো দম अर्थात कुरबानी सम वाद का दिता है